আমি আমার পঞ্চান্ন শিখেছি মাপের আশা আছে আল্লাহ মাপ চাইলে মাপ করবে না চাইলেও করতে পারবে কথা বুঝতে পেরেছেন আর একটা আল্লাহ মাপ না চাইলে মাপ করবে না ত পুরো করলে সেটা শির্কের গুণা আর একটা দুর্বল পাঠ মানুষ খুন করা মেরে ফেলা জমি কেড়ে নেওয়ার ক্ষমতা আমাদের নেই ঠিক না কিন্তু আমরা কিছু অন্যায় করি খুব ভয়ঙ্কর তার ভিতরে একটা হলো গীবত করি কি করি গিবত সত্য কথা না মিথ্যা কথা আমি মাঝে মাঝে প্রশ্ন করি ঠগানোর জন্য এটাও কিন্তু সেই জন্য গীবত আসলে শতভাগ সত্য কথা মিথ্যা হলে সেটা গীবত থাকে না সেটার নাম হল অপবাদ মিথ্যা হল অপবাদ আল্লাহ রসুল সালাম বলেন রসুলাম সাহাবিদের বলছেন তোমরা জানো গিবত কি তারা বললেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তার মন খারাপ সাহাবেরা প্রশ্ন করলেন যে আর রসলাল এইরকম জিনিস যদি তার সত্যিই থাকে রসোল্লাহ সাল্লাম বললেন যদি সত্যই এরকম জিনিস থাকে তাহলে সেটা গিবোধ আর যদি মিথ্যা বলো সেটা অপবাদ দুটো জিনিস সত্য একটা সত্য হতে হবে আর একটা এমন কথা যেটা তার খারাপ লাগবে তার পাশে তার স্ত্রী আয়েশিয়াল আনহা বসে আসেন এমন সময় আর স্ত্রী সফি রাদি আল্লাহ আনহা তার কাছে এসেছেন কয়েকটা কথা বলে তিনি চলে গেছেন আয়সারসুলা বলছেন আপনার স্ত্রী সফিয়া তার তো এই ত্রুটি আছে কথা বোঝেননি কথা বুঝতে পেরেছেন আয়েশা সত্য বললেন না মিথ্যা বললেন সত্য বললেন এই দোষ আছে আয়েশা রা আনহার এই কথা শুনে রসল সাল্লাম বললেন ইয়া আয়েশা কুলতিমাত আয়সা তুমি এমন একটা কথা বললে একটা বাক্য বললে এই বাক্যের ভিতরে এত দুর্গন্ধ এত ময়লা এত নাপাকি এত যে সমুদ্রের সমুদ্রের পানিতে এটা দিলে পানির না এই বাক্যটা ফেলে দিলে পুরো সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে তো ভাইরা এইরকম কথা আমরা কি বলি না বলি না। বছরে দু একটা হাজারিন পাঁচজন দুজন মেয়ে এক জায়গায় হলে কথা বলেন অমুকের বাড়ি দাওয়াতে ইসলাম এই দূর পরেছে এই ফুল পরেছে এই শাড়ি পরেছে এই রান্না করেছে ইত্যাদি সমালোচনা করেন করেন না। গুণা হচ্ছে কত কঠিন গুণা যে কেয়ামতের দিন আপনার নেকিগুলো নেড়ে নিয়ে যাবে আমরা পাঁচজন এক জায়গায় বসলে ইমাম সাহেব মৌলানা সাহেব মন্ত্রী সাহেব অমুক সাহেব গিবোধ করি না করিনা গোনা হাসা সব হচ্ছে সবচেয়ে বড় মজা হলো ভাইরা গিবোধ করে চরমনার হুজুরেরা ফুরফুরার গিবোধ করে জামাতের হুজুরেরা তবলিগের গিবোধ করে তবলিগের হুজুরেরা জামাতের গিবোধ করে আসে না নেই প্রথমত এটা মহাপ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 রাহে বেলায়ত সহ আর অনেক বই কোরআনার সাথে জীবন বদলে যাবে যোগাযোগ মদের পাপের তবা সহজ গিবতের পাপের তবা সহজ অনেক হাদিস আছে লম্বা বলতে পারব না আমরা বড় পাপ মিথ্যা অপবাদ দেওয়া কথা আর এটা আমরা দি আল্লাহ রসুল বলছেন মনকাল মুহুর मुसलमान बेपारे एम कथा जेटा सत्य नयत दिन जान नाम मानुष रक्त पोषा पायखाना पुजेखने जमा से ही सागर भल्लाई व्यक्ति के रेखे दिए बोलें तुम्हें जो अमकर बेपारे कथा कथार दलिल दिए एखानक बड़ोबा ভাইরা একটু সচেতন হন আমরা কি না বলি বিশেষ করে যারা ইসলামী এখানে আসেন বলি ও হলো দালাল, ও হলো কি বলে বিএনপির কাছে টাকা খায় ও সৌদি আরবের টাকা খায় ও ইন্ডিয়ার টাকা খায় ও অমক দলে চলে গেছে এইসব কথা বলি না বলি না কে আমতের দিন আল্লাহ তালা আমাদেরকে বলবেন দলিল দিতে দিতে পারবেন তো দুনিয়ায় দেখেন কেউ যদি বলে অমক লোক আমেরিকার দালাল অমক লোক ইন্ডিয়া থেকে টাকা খায় আপনি তাকে বলবেন তুমি কসম করে বলতো আমি যেটা বলেছি সত্য যদি অমোক লোক ইন্ডিয়ার টাকা না খায় তাহলে আমার বউ তিনটা লাগে এটা কেউ বলতে পারবে তার মানে ও কিন্তু আন্দাজে বলেছে আর এই আন্দাজ কথাটাই হারাপ দলিল সারা একজন মুসলমানের ব্যাপারে যে কথাটা আপনি বলবেন কেয়ামতে আল্লাহ তালা আপনার কাছ থেকে এটা আদায় করে নেবেন কাজেই ভাইরা এই কথাগুলো এই ধরনের কর্ম থেকে নিজেদের জপান গুলোকে হেফাজত করুন আমিন